আবুল সাইদ খুজির রাজেলা হতে রিওয়ায়ত হয়েছে তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম ইস্তিমালে সাম্মা অর্থাৎ ছিদ্রবিহীন কাপড় শরীরের এমনভাবে জড়ানো যাতে অঙ্গ প্রত্যঙ্গ করতে অসুবিধা হয় এবং এক কাপড়ে ইয়াহতিবা অর্থাৎ সামনের দিকে দুই হাটু খাড়া করে রেখে পাছায় ভরে বসা যাতে লজ্জাস্থান দেখা যাওয়ার সম্ভাবনা থাকে এমনভাবে বসতে নিষেধ করেছেন যাতে তার লজ্জাস্থানে কাপড়ের কোনো অংশ না থাকে